সম্মানিত হাজারিন আমরা গত সপ্তাহে সুরা আল কালামের তাফতে শুনেছিলাম শেষ দুই আয়াতে এসে আমরা থেমে গিয়েছিলাম দুই আয়াতের মধ্যে আইন বদ নজরের কথা আছে এবং সেই বিষয়ে কিছু ভুল ধারণা আমাদের সমাজে আছে আবার কুসংস্কার আছে আবার কারো কাছ থেকে এর ব্যাপারে কোনো জ্ঞানই নেই কেউ কেউ এটাকে বিশ্বাসও করেন না কুসংস্কার মনে করেন এই বিষয়টা খুলাসা করার জন্য আমরা বলেছি আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এই আয়াতের গুলো আবার শুনি এবং যারা কাফের তারা যখন আপনাকে তারা চোখ দিয়ে দেখে আপনার দিকে তাকালে তারা চায় চোখ দিয়েই আপনাকে এরকম করে তাকাইয়েই শেষ করে দিতে চোখের হিংসা দিয়ে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিতে চায় মানুষ যখন হিংসা করে তার চোখের মধ্যে হিংসা ফুটে ওঠে আক্রোশ ফুটে ওঠে মনে হয় যেন এরকম দেখে পারে না যে চোখ দিয়ে শেষ করে ফেলতে যখন তারা কথা শুনে আপনি বিদ্বেষের আগুন ফুটে উঠে তাদের চোখে দেখা যায় চোখের চাহনি দিয়ে আপনাকে শ্বাস করে দিতে চায় আর এটা তো চোখ দিয়েই তামান্না করে আর তাদের জবানের মধ্যেও হিংসা ফুটে উঠে দুশ্মনী ফুটে উঠে জবানে বিশ্বাস করোনা বকি করে কোন কথা বলে কি কথা বলে এগুলো কোনো ভালো মানুষের কথা না তার মাথা ঠিক নাই পাগল দুই রকম করে একরকম চোখ দিয়ে করে আরেক রকম মুখ দিয়ে করে চোখ দিয়ে হিংসা হিংসার অনল দিয়ে তাকায় জোলে পুড়ে সাই করে দিতে চায় আর মুখ দিয়ে তা বিরুদ্ধে সমালোচনা করে মানুষের কাছে মন্দ ধারণা দেওয়ার জন্য ওনার বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে খারাপ ধারণা দিতে চেষ্টা করে আর আল্লাহ তালা বলছেন ওমা হুয়া ইল্লা আলমিন আসলে এই কোরআন তাদের কাছে কষ্টের কারণ হয়ে যায় কিন্তু কোরআন তো আসলে মানুষের জন্য শিক্ষা গ্রহণ করার মতো লেসন নেওয়ার মতো অনেক সুন্দর সুন্দর কথা আছে এই কোরআন আসে না এত আজকের দুনিয়ায় কোরআনের বিরুদ্ধে দুশ্মনী কোরানে তাফসির করতে দেওয়া হচ্ছে না মুফাসেরদেরকে জেলে ভিতরে ঢুকিয়ে নির্যাতন করা হচ্ছে আর তাদের যে সমস্ত লোকেরা ইসলামের কাজ করলো সারাটা জীবনব্যাপী পত্রিকা খুললে মিডিয়া খুললে তাদের ব্যাপারে কত রকমের বদনাম তাদের চরিত্রকে কলঙ্কিত কাফেরা দিনের দুশ্মনী করে কোরআনই দুশ্মনই করে নবীর দুশ্মনী করেছে নবী ও করেছে আজকে মুসলমান নামধারী লোকেরা একই কাজ করছে আসুন এখন আমরা এই যে আয়াতের মধ্যে আছে তারা ওনাকে চোখের হিংসার আগুন দিয়ে ক্ষতি করতে চায় এই চোখের এভাবে তাকালে চোখের মধ্যে হিংসা নিয়ে তাকালে চোখ দিয়ে বদ নজর দিলে আসলে মানুষের ক্ষতি হয়ে যায় মানুষের ক্ষতি হয়ে যায় এই জন্য কারো বদ নজর লাগলে এই আয়াতটা রেকমেন্ডেড আছে যে তাদের কে এই আয়াত পরে বেশি বেশি করে ফোঁ দেবেন ফোঁ কমপক্ষে তিনবার পরে ফুঁদিবেন দাদির বদনজর লাগে বাচ্চাদের কিভাবে বদনজর লাগে আসতেছে আরো কিছু আমল আছে তার মধ্যে এই আয়াতটা অন্যতম এই আয়া দিয়ে ফুঁ দিলে অনেক বদনজরের অসুখ বিশুখ ভালো হয়ে যাবে বাচ্চাদের অনেক প্রটেকশন হবে এখন ইমাম কাসির রহমতুল্লাহ আল্লাহ বলেন আছে যে বদনজর এমন একটা জিনিস আছে চোখের ক্ষতি মানুষের ঘটে যায় চোখ দিয়ে এভাবে বদনজরে তাকালে মানুষের ক্ষতি হয় এই মানুষের কষ্টের কারণ হয় বদ নজর লেগে যা এই আয়াত তার দলিল এবং ক্যামেজা হাদিসগুলো নজর ব্যাপারে কথাবার্তা আছে তার দ্বারা প্রমাণ বদ নজর বলতে তার অস্তিত্ব আছে এটা কোনো কুসংস্কার নয় বদ নজর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এই আয়া তার দলিল কি এসেছে বলেছেন বদ নজর হক এটা লাগে লেগে যায় এটা সত্য জিনিস বদ নজরের ক্ষতি আছে এটা সত্য কথা কোন জিনিস যদি তাকদীরের সঙ্গে কম্পিটিশন করে যে আল্লাহর তকদিরে যা আছে বদ নজর দিয়ে সেটাকেও পরিবর্তন করে ফেলবো এরকম কম্পিটিশন করা শাহস যদি কোন জিনিসের থাকে সেটা নাম হলো বদনজর এখন বদনজর কম্পিটিশন করে তকদিরের সঙ্গে কম্পিটিশন করে চেঞ্জ করে ফেলে নাকি চেঞ্জ করে না এই কথা করতে চায় এত সাহস এটা এত স্ট্রং জিনিস তো বদনজর লেগে গেলে তকদির চেঞ্জ হয়ে গেল এইটা হয়তো বা নয় ও তকদিরের লেখা আছে বদনজর লাগবে সেই কারণেই তো বদনজর লাগছে কিন্তু রসুল্লাহ সাল্লা সাল হাদিসে বলছেন যে জিনিস তকদির সঙ্গে কম্পিটিশন করতে চায় সেটা হল বদনজর তার মানে এটা এমন পাওয়ার ফুল ইভল জিনিস যে বদনজর দেয় সেই ব্যক্তি আল্লাহর তকদিরকে পছন্দ করে না যে আল্লাহ তাল্লা এত সুন্দর বানায় কোন বাচ্চাটাকে তার বরদাস্ত হয় না এই তকদিরকে আল্লাহ সৃষ্টিকে সে বদনজর দিয়ে নষ্ট করতে চায় তো এই সেন্সে কত ইভল হইতে পারে বদনজর এটাকে বোঝানোর জন্য তিনি কম্পিটিশনের কথা প্রতিযোগিতার কথা বলেছেন যে কোন জিনিস যদি আল্লাহর তফদিরকে প্রতিযোগিতা করতে চায় সেটা হল বদনজর তাহলে অনেক মজবুত আসে তারপরে তিনি বললেন ওয়াই দাসেল আর তোমাদেরকে যদি বলা হয় ধুইয়ে উজু করে গোসল করে পানি দেওয়া হোক বদনজর লাগলে ধোয়ার জন্য তাহলে তোমরা দিও যিনি বদ নজর দেন যার চোখে বদনজর লাগে তার অজু করার পানি ফেলে না দিয়ে রেখে দিলে ওই অজু করার পানি দিয়ে বদনজর দূর করা যায় পারা যায় খবর আরেখা দিছে একটু পরে আসে একটু ধৈর্য ধরেন এরপরে আসছে বদ নজর লেগে যাওয়ার ভয়ে রসুল্লাহ সাল আলহাম ওনার দুই নাতি ছিল যে হাসান এবং আল হোসাইন রহমতুল্লাহ আলহিমা রাদহুমা ওই দুজনকে তিনি বদনজর থেকে প্রটেকশনের জন্যে কারণ বাচ্চাদের গায়ে বদ নজর বেশি লাগে কারণ কি এরা হল ফুটফুটে দেখতে সুন্দর উদীয়মান বেশি করে লেগে যায় এই কারণে ওরা একটু ভুল নাড়াগল ওরা একটু বেশি ভিক্ষিম হয়ে যায় বদনজরের বড়দেরও লাগে প্রমাণ দেখবেন একটু পরম ইশা বড়দেরও বদনজর লাগে চোখের নজর লাগে তবে বাচ্চাদের একটু বেশি তাড়াতাড়ি ডেকে আনতেন এনে বলতেন দোয়া পড়তেন বদনজর থেকে প্রটেকশন জন্য কি দোয়া পড়তেন ও হাম্মা অমিন কুল্লে আইনিন নিনা তোমাদের দুইজনকে আল্লাহ তালার পরিপূর্ণ কাছে। তিনি যেন তোমাদেরকে হেফাজত করেন আল্লাহ কালাম দ্বারা যে জিনিস বিকালিমা তিল্লাহ মিনকুল শয়তান হাম্মা শয়তান জিন শয়তান এবং তার সঙ্গী যারা জিন আছে এদের বদ থেকে থেকে ওয়াহাম্মা আর বিভিন্ন রকমের জন্তু জানোয়ার যেগুলো মানুষকে দংশন করে যেমন বিচ্ছু আছে সাপ আছে এই জাতীয় জন্তু জানোয়ারের আক্রমণ থেকে কামর থেকে তোমাদেরকে আমি আল্লাহ তালা কাছে প্রোটেকশন চাই আর আরেকটা জিনিসের প্রোটেকশন তিনি চাইলেন ওয়ামিন কুললে আইনাহ আর যে সমস্ত চোখ বদ নজর দেয় এই বদ নজরওয়ালা চোখ থেকেও আমি তোমাদের কাছে আল্লাহ ইসমাই এই দুই এই দোয়া দিয়া আমার বাবা ইব্রাহিম বাবা মানে যে অনেক পূর্বপুরুষ ইসমাইল আল্লাহ বাবা হাজর ইব্রাহিম আল্লাহ ওনার দুই ছেলে এক ছেলের নাম ইসাহ আরেক ছেলের নাম ইসমাই আল্লাহ এই দোয়াটা মুখ করতে কতক্ষণ লাগবে এই নিজের ছেলে মেয়ে নাতিনাতিন এদেরকে প্রোটেকশনের জন্য এই দোয়াটা খুব উপাদেয় দোয়া ওইদ কুমা নিজের ছেলে পেলে কে এই দুই এই দোয়া দ্বারা নিজের নাতিপুতি কে তিনি কি করতেন দোয়া পড়ে আল্লাহ কাছে হেফাজত চাইতেন মানুষের বদনজর থেকে জিনের বদনজর থেকে দুষ্টমি থেকে এবং সাপ বিচ্ছুর কামড় থেকে পর্যন্ত দোয়া পড়া এবং বদনদ লেগে গেলেও দোয়া পড়া লাগে লাগার আগেও পড়া লাগে লেগে গেলে দোয়া আসে একবার হলো কি রাসুল্লাহ সাল্লাশতাকা হাদিস এসেছে ইমাম মোসমদ আহমদ এসেছে সাহাবি জাবের আব্দুল্লাহ রাজি তালন বলেন অসুস্থ হয়ে গেলেন ওনাকে দেখতে আসলেন কেবরিলাম রুগী দেখতে আসলেন রুগী কে রসুল সাল্লাম রুগী দেখতে আসলেন এসে এবারে ওনাকে দোয়া করলেন কি দোয়া করলেন দারুন দোয়া بسم الله يارقيك! من كل شيء يؤذيك! من شر كل نفس ومن عين حاسد! ومن كل عين حاسد! والله يشفيك بسم الله يارقيك! من كل شيء يؤذيك! من شر كل نفس أو عين حاسد! الله يشفيك!! اي Sayarتي ihnen! كي دعا بضلقة cause!? بسم الله يارقيك! الله نعمل لك رقيقك Albertofera রুকিয়া করা মানি ঝাঁফুক করি বলে জাফুক ফুক মন্ত্রতন্ত্র আমাদের দেশে অনেক লোকে করে ঝাঁ মন্ত্র তন্ত্র দিয়ে যেগুলো করে জানেন মন্ত্র কি মন্ত্র হলে সব শেরক ওইগুলার ঝাঁড়ফুঁক না যায় কুফর মেজরিটির লোকেরা আমাদের দেশে যে সমস্ত লোকেরা জাফুক করে মেজরিটির মধ্যে মন্ত্র আছে এবং এই জন্য তারা জোরে জোরে না আস্তে আস্তে বলে আপনি শুনবেন না কেন এটা করা যাবে না জোরে পড়া যাবে না এটা সেরেখার মধ্যে মন্ত্র আছে। কিন্তু কোরআন হাজি ঝাঁ ফুক আছে দোয়া একটু আগে ঐদু কুমাবি কালিমাতিল এখন জিবল আলাম দোয়া গেলেন এরকম দোয়া পড়ে ফু দেওয়া এর নাম হলো রুক এবং ইসলামের পরিভাষা এটাকে বলে রুক ইয়া শরিয়ত ভিত্তিক এমন কি আফসোসের বিষয় আমাদের দেশে কোন কোনো মিয়াশাবরা ঝাঁড়ফুঁক করতে গিয়ে করে ফেলছে কিছু করার আয়াতার আর দোয়া আবার কিছু মন্ত্র ঢুকাই দিয়েছে কোন কোনো মিয়াশাবরা আমাদের দেশে এটা বুঝে না এবং বাংলা কিছু বই পুস্তক আছে ঝাঁফফুকের দোয়ার কথা তার মধ্যে কিছু আছে দোয়া কিছু আছে মন্ত্রতন্ত্র সাবধান কোন মন্ত্র ব্যবহার করা যাবে না তার জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলোর থেকে বাঁচার জন্য মিনসার্লে কুল্লেন যে সমস্ত খারাপ নফস আপনাকে ইবল আই দিয়েছে আপনাকে বদনজর দিয়েছে এইগুলো থেকে আল্লাহর কাছে আপনার প্রটেকশন চাই করলে আইন করলে হাসেস হিংসা বিদ্বেষ পোষণকারীরা আপনাকে বদ নজর দেয় আপনার ব্যাপারে বদ ধারণা রাখে আপনাকে গোসা করে আপনার ব্যাপারে বিদ্বেষ প্রকাশ করে এই সমস্ত ইব ইবল নফস থেকে হিংসা কারিদের হিংসা থেকে এবং আল্লাহ তালা যেন আপনাকে পানা দেয় আশ্রয় করে দেন হেফাজতে রাখেন এই দোয়া তিনি করলেন দোয়া করতে কার জন্য রসুলের জন্য বিসমুল ইনকুল সাহিক হাসিদিন এগুলো সবকিছু থেকে আল্লাহ তালা যেন আপনাকে দান করে যে নিশ্চয়ই আইন আইন মানে চোখ চোখ লাগা চোখের নজর লেগে যাওয়া ক্ষতি কারণ হয়ে যাওয়া এটা হক এটা ঘটে যায় আল্লাহর হুকুমে এরকম কিছু ঈদল জিনিস পৃথিবীতে ঘটে ইয়া রাসুল আল্লাহ বনি জা আফর তার মানে ওনার স্বামীর নাম ছিল জা আফর স্বামীর নাম ধরে বললেন যে ওনার ছেলেপেলে গুলো মানে ওনার ওনাদের সন্তানগুলো বেশি করে খালি মানুষের নজর লাগে আর এদের শরীর খারাপ হয়ে যায় বাচ্চাদের নজর লাগলে কিন্তু অসুস্থতা শুরু হয়ে যায় বমি করা শুরু করে দুধ খাবে না কত রকমের বিভিন্ন রকম প্রবলেম চলে আসে যে বিভিন্ন রকমের এই চোখ লাগে আর এদের অসুখ বিসুখ যায় না সারা বছর অনেক সময় বাচ্চারা বাড়েও না খুব স্লো বাড়ে বদ নজরের কারণে আফা আস্তার তুই লাখুন এখন আমি কি বাচ্চাদের জন্য রুকিয়া করব রুকিয়া করে তাদের প্রোটেকশন দেবো এর মধ্যে করো। এদেরকে প্রোটেকশন কাদা বাকা হল আইন আইন কোন জিনিস যদি তকদিনের সঙ্গে কম্পিটিশন করতে চায়। সেটা হলো চোখ লাগা চোখের ইভল ইবল আই চোখের বদনজর এটা বড় সাংঘাতিক জিনিস এটা অনেক ক্ষতি করে হ্যাঁ তিনি নিজের আর একজন মা আয়সা কে বললেন যে তুমি সময় রুকিয়া পড়বা দোয়া আয়াত চোখ লাগার থেকে দূরে রাখার জন্য এগুলো হইতেন না খোলা মেলা চোখ তো তাহলে তো কেমনে চোখ লাগে শুধু পুরুষদের চোখ লাগে না মহিলাদের চোখ লাগে লাগতে পারে এই তিনি মা আয়সা বললেন যে তুমি চোখ লেগে যাওয়া থেকে হেফাজত পাওয়া যায় এরকম দোয়া পড়ে রুকিয়া করো নিজের প্রোটেকশনের জন্য এরপরে এখন আরো একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন এখন হাদিস থেকে কিভাবে চোখ লেগে মানে একজন পূর্ণ বয়স্ক মানুষের ক্ষতি হয়ে গেছে বাচ্চাদের নয় মহিলার নয় একজন তরতালা পুরুষের ক্ষতি হইলা সাহাল এভিনে আহনাফ নাফ রাজি আল্লাহ আনহু বলেন ওনার পিতা নাম হলো সাহাল سهل هنا سيلي بلتسين، إذا عمر أباس سهل تنيني أكبر رسول الله صلى الله عليه وسلم سنبه وتفتح مكة شمي مكة تكي. مدينة تكي مكة عشرين خرجا و سارو معه نحو مكة هتو عمر شمي عطبه وتفتح مكة شمي مكة ركسي عشرين حتى إذا كانوا بشعب الخرار من الجحفة اغتصل سهل بن الأحنف إحرام قرار عقى ميكاتر عقى الجحفة সাহাল আল আহনাফ রাজি আল্লাহ আনহু তিনি উমরা করার নিয়তে এহরামের জন্য গোসল করতেছিলেন গোসল করতে গিয়ে নিচের পরনে ওনার কিছু কাপড় ছিল গায়ের উপরে আর কোনো কিছু ছিল না ও কেনা রাজু আবিয়া হাসান আর সাহাল রাজি আল্লাহ আনহু ছিলেন খুব মাসাল খুব সুন্দর শরীরের গঠনের অনুসারী চামড়া খুব উজ্জ্বল রঙের ছিল খুব উজ্জ্বল আলো শরীর গঠন প্রকৃতি একদম খুব মানে চমকানো ওনার শরীরের কালারটা এত পরিষ্কার চামড়া এত শুভ্র এত সাদা এত উজ্জ্বল এখন গোস করতে গিয়ে ওনার পাশে আরেক লোক ছিলেন এর নাম হলো আমের ইমন রাবিয়া তিনিও আরেক সাহাবি এখন উনি দেখলেন যে সাহাল সাহালের শরীর এত সুন্দর আকর্ষণীয় রং ওনার চোখ লেগে গেল দারুণ দামে তারপরে বলে বসলেন মা রা তু কালিমিওয়ালা জেলদা মুখাবা আতিন কয় এত সুন্দর শরীর এসে আমরা তো কোন মহিলার গায়ে কোনোদিন দেখিনি কোন মহিলার শরীর এত সুন্দর না হি এত সুন্দর এ লোকের শরীরের কথা এই কথা বলে ফেলছে আর যেই বলে ফেললো মা সাল্লাহ বারাকাল কিছু বলেনি। নি খালি বলে ফেলছে এই কথা এই কথা বলার পরে ফালাবে শরীর এরপরে তিনি তার ছেলেকে বললেন আমাকে আমাকে তাবু তিনি এর সহায় বিহান খারাপ হয়ে গেছে ফকির আল্লাহ হাল্লা সাহাল ওনার ছেলে দৌড়ে আসলেন ইয়ারসুল আল্লাহ আপনার সাহাবি ছেলে নিজের পিতার কথা বলতেছে আপনার সাহি করবেন প্লিজ হয়ে পড়েছেন হঠাৎ করে যে উনি মাথা উঠাইতে পারছেন না একদম বেহুস হয়ে গেছেন আর হুঁসও নাই হুস নাই আর এত অবস্থা হয়ে গেছে কলা হাল তাহিম রসুল্লাহ আসালাম জিজ্ঞাসা করলেন হঠাৎ করে এরকম অসুস্থতা তোমরা কারো কোনো বদ নজর লাগছে বলে কোনো আশঙ্কা করো দেখেন রসুলাইসিস করে ফেললেন বোধহয় কোনো খারাপ মানুষ হইতে পারে না আস্তে আস্তে জ্বর আসবে আস্তে আস্তে শরীর খারাপ হবে করে এরকম বেহু ঘটনা কি কেউ বদনজর দিছে কোন ডাউট লাগে তোমাদের তখন সেলাই বললেন না দাঁড়া ইলেহি আমরা যে একজন তো দেখছেন ওনা না হলো আমের এমনি তিনি এরকম মন্তব্য করছেন বাবার এত সুন্দর শরীর তো কোন মহিলার হয় না কথা বলে জলদি করে আমের কে ধরে নিয়ে আসা আমেরকে ধরে নিয়ে আসা হলো ফতা আলিহ সাল আলি আসাল্লাম উনি আমের কে দেখেই খুব রাগের স্বরে জিজ্ঞাসা করলেন আল্লাহ তোমাদের কেউ তার ভাইকে হত্যা করতে চায় কি কারণে কি কারণে তুমি তোমার এক ভাইকে হত্যা করতে আমি কেমনে হত্যা করলাম আমি কোন সময় তার খুন করলাম হত্যা করলাম কোন সময় তাকে মারতে গেলাম ক তুমি যে তাকে বদ নজর লাগাইছো এরকম মন্তব্য করছো কিনা খালি গায়ে তাকে দেখে তা তোমার নজর লাগছিল কিনা এখন তো স্বীকার করে হ্যাঁ এরকম তো হয়েছে আসলে বেশি সুন্দর লাগে গেছিল বলে ফেলছে মুখে দিয়ে ভরাস করে চলে আসছে হাল্লা বার রাখতা তার শরীরটা খুবই আকর্ষণীয় সুন্দর মনে যে এরকম গঠন এত সুন্দর চামড়া কোন মানুষের সহজে হয় না তোমার চোখে লেগে গেছে এত সুন্দর বলতা আল্লাহ বারক আল্লাহ এই কথাটা বল না কেন তোমার মুখ দিয়ে এই দোয়াটা আসলো না কেন তাহলে তো আল্লাহ তালা তাকে বাছাইতো তোমার চোখের বদনজর আর লাগতো না এখন বললেন তুমি উজু করে তাকে পানি দাও এবার উজু করে কেমনে পানি দিবে শোনেন অজুর পানি আনা হলো এই আমি রবি তিনি অজু করলেন অজু করে মুখ ধুইলেন কুলি করেন নাই ক্ষেত্রে নাকে পানি দেন নাই এবং ওজুর পানির পাত্রের মধ্যেই পানিটা থাকবে পানিটা বাইরে ফেলবেন না এক পাত্র পানি তার মধ্যে করবে হাত মুখ ধুয়ে না নাকে পানি দেওয়া কুলি করাই কাজ করবে না পানি আবার পাত্রের মধ্যে পড়লো ওই পাত্র থেকে পানি নিয়ে তারপরে কি করবে ওয়াইয়া দেয়হি হাত ধবে একদম ইয়ে সহকারে কোনই সহকারে অমের ফাঁকাই আর রুখ বাতাহ হাঁটু ধোবে হাঁটু থেকে এবং পায়ের পুরো একেবারে পাতা পর্যন্ত ইজার এবং তার শরীরের ভিতরের একটা কাপড় যিনি চোখ বদনজর তার গায়ের একটা কাপড় যেটা তার চামড়ার সঙ্গে লাগা আছে ওই রকম একটা কাপড় লাগবে মনে করেন গেঞ্জি এটা তো গায়ের সঙ্গে লাগানো থাকে না এরকম একটা গায়ের সঙ্গে লাগানো গেঞ্জি হোক লুঙ্গি হোক এই কিছু একটা লাগবে এইটাকে এই আবার এই ভালো করে করে ধুয়ে তার গেঞ্জিটা শরীরের সঙ্গে লেগে থাকা এরকম একটা গেঞ্জি লুঙ্গি অথবা পায়জামা জামা ধুইতে হবে গায়ের উপরে দেওয়া কোটর ধুলে কাজ হবে না যেটা চামড়ার সঙ্গে লাগে সময়। ওইরকম একটা জামা লাগবে এটা ধোবে ধুয়ে তারপরে কি করতে হবে এরপরে এই তার মারতে হবে যার গায়ে নজর লেগেছে আলারিবাহিহি মিন খালফিহি এমন ভাবে মারতে হবে যার চোখ লেগে গেছে পিছন দিক থেকে হঠাৎ করে মারবে ওই লোকে পিছন দিকে তাকাবে না সে সামনের দিকেই থাকবে হাঁটবে অথবা সামনের দিকে দাঁড়িয়ে থাকবে হঠাৎ করে পানির পাত্রটা নিয়ে পুরো পানির পাত্র তার মাথা পেছনের ঘাট আর পিঠের এমনি করে মারবে একদম একবার এমনি করে মারবে হঠাৎ করে সবগুলো পানি কেন তার গায়ে গিয়ে পড়ে খুব ফোর্সফুল্লি আসতে ধীরে না এরকম এরকম করে না এরকম এরকম করে না এমনি করে মারবে মেরে পানির পাত্রটাকে আবার উপর করেই রেখে দেবে উপর করে ফেলবে এটা তিনি শিখাই দিলেন সুমা সবাই রেখে দেওয়া হল পেটে পানি হঠাৎ করে মারল সুমা ইয়াদু এবং এরপরে তার পেছনে এভাবে পাত্রটাকে উপর করে রেখে দিবে। ফাফা আলাদা এইটা করা হয়ে গেল তিনি শিখাই দিলেন এরকম করা জলদি করে আমের কে তুমি অজু করো অজু করে এই পানি দাও এই পানি নিয়ে রাখলো আর হঠাৎ করে একদম আচমকা এইরকম করা হলো এইরকম যখন করা হয়ে গেল ফারাহা সাহাল মা আছে লাইসা বি আসুন সাহালের শরীর হঠাৎ করে এমন ভালো হয়ে গেলো কোন অসুখিয়া নাই সবসময় হঠাৎ করে শরীর এত খারাপ হঠাৎ করেই ভালো হয়ে গেল কুসংস্কার মনে করে আবার অনেকে এগুলো কুসংস্কার মনে করার জন্য বিভিন্ন রকমের তরিকাও ব্যবহার করে কোরআন হাদিসের সঠিক স্পিরিটের কথাটা আমাদের দেশে কিন্তু সচরাচর সব জায়গায় নাই এই কাজটা নাই তো এটা করা হল এখন অন্য এসেছে যে তোমাদের কারো কাছে যদি কেউ আশঙ্কা করে যে আপনার চোখ লেগে গেছে তার বাচ্চা আপনি তার ঘরে গেছেন গিয়ে বলেন মাসা আল্লাহ আপনার বাচ্চাকে সেদিন দেখলাম আজকে দেখি বড় হয়ে গেছে আমি তো মাসা আল্লাহ বলছি অনেকে মাসা আল্লাহ না এই সেদিন বাচ্চাকে দেখলে এখন দেখি বড় হয়ে গেছে এই কথা বলার কারণেই বাচ্চার শরীর খারাপ হয়ে যেতে পারে এখন যদি এরকম হয় না আমাদের দেশে এই জিনিস জানাও নাই মানাও নাই আর এই কথা কেউ বলে এমন আফসেট হবে এমন অফেন্ডেড হবে বলবে আর কিছু পাইলেন না আপনি আমার এরকম ক্ষতিকারক জিনিস মনে করতেছেন সে আরেক সমস্যা হয়ে যাবে এই সমস্ত জিনিস কেন আমরা শিখলাম না কম তো দেখি এগুলো কেন আমাদের সমাজে শিখানো হলো না এই জ্ঞান শিক্ষা দরকার যে আপনারা এই ইয়ে করেন আপনারা সারা জীবন ওয়াজ কিছু শুনলাম অনেক ফায়দা হয়েছে কিন্তু খানি একটু ওয়াজ শুনলেই কাজ হয়ে না নাকি ইসলামের লেখাপড়া করা যে কত দরকার আর কত হাজিস কোরআন এখনো জানা বাকি আছে এবারে তার পাইলাম বলাতে যে এই হাজির জীবনে প্রথম শুনলেন এরকম ঘটনা কয়জন আসেন হাত তো মাসা আল্লাহ সবাই মাসা আল্লাহ আমরা যে এত পন্ডিত হয়ে গেলাম শিখলাম এত ইসলাম সম্পর্কে লেখাপড়া করলাম তো অনেক কিছু তো বাকি থেকে গেল কবে শিখবে এগুলো কবে জানবে সমস্ত জ্ঞানের কথা এই জন্য ইসলামের জ্ঞান কত জরুরি জিনিস এই বিষয়ে একটা বই আছে একটা বই পড়লে আপনারা কিছু বুঝবেন ইংলিশে বইটা যদি লিখতে চান কেউ সোর্ড ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক অ্যান্ড ইভল একটা বই বাংলায় আছে এটার টাইটেলো তরবারি ধার আলো তরবারি আমাদের এখানে যদি কিছু বুক এক্সিবিশন আছে এখানে পাওয়া যাবে আর এই যে সাইন্স আছে এই যে একটা সাবজেক্ট আছে রুকিয়া সারা এটা আমাদের অনেকের জানা নাই এটা পড়লে মাসা আল্লাহ অনেক আইডিয়া আমাদের মধ্যে আসবে যাই হোক এখন আসেন এই যে আমাদের অনেক অসুস্থতা হয় অনেক অসুস্থতা এ সময় অনেক অসুস্থতার পিছনে বদ নজর দেয় বদ নজরের কারণে অসুখ হয়ে সে হাসপাতাল ফিজিক্যাল ইননেস হয়ে যায় আমরা শুধু ডাক্তারের চিকিৎসা করি করতে হবে কিন্তু আবার এই রুকিয়া কোরআন হাদিসের দোয়ার তদ্বির আমলও করতে হবে কিন্তু তদ্বির আমল বলতে গেলে তো আমার খুব সংকোচ আসে এই জন্য আমাদের দেশের একদম বরবাদ করে দিছে এবং অনেক মিয়া তদ্বির মধ্যে সেরেক ঢুকিয়ে দিছে জানেও না জন্য এই ব্যাপারে আরো দিয়ে একটা হাদিস শোনেন রাসুল উল্লা সাল্লাম বলেছেন এক হাদিসে যে আইন এমন জিনিস নজর এমন জিনিস আল আইন এ বদ নজর উঠকে হান্ডির মধ্যে ঢুকায় আর মানুষকে কবরের মধ্যে ঢুকায় কি বলছেন তিনি যে বদ নজর মানুষকে কবরের মধ্যে ঢুকায় আর উঠকে হান্ডির মধ্যে ঢুকায় এর অর্থ কি কি বুঝলেন যখন উটের অসুখ হয়ে যায় উঠ অসুখ হয়ে গেলে আর কি করে গরিবেরা দবাই করে খাই ফেলে মরে যাবে তো ছোট কালে দেখছি ম্যাটকাও কারণ সবগুলাকে কয়েক হাজার কয়েক লক্ষ গরুকে দাবাই করতে হয়েছে আমাদের দেশের লোকদের প্যাট চাট মোটামুটি শক্ত বেশি আছে বোঝা গেছে আরব তাই তো গরুকে উটকে তারা এভাবে খায় আমাদের দেশে উঠ নাই গরু আছে তো এই উটের মধ্যে বদ নজর দিয়ে এত মোটা তাজা উট এরকম করে তাকাইলে উটের অসুখ হয়ে যায় অসুখ হয়ে মরার উপক্রম কোন জিনিস দিয়ে অসুখ শুরু হইলো এই বদ নজর দিয়ে আর মানুষকে বদ দিলে অসুখ হয়ে যায় মানুষ তার খাওয়া যায় না শ্বাসকদের কোথায় দেয় মানুষ কবারের দিকে যায় মরে যায় তাহলে বদ নজরের কারণে অনেক অসুখের সৃষ্টি হতে পারে এটা সায়েন্স মূল্যায়ন করবেন এটা তো হাদিস দে্লা সাল্লাম কোন গাজাখুরি গল্প করে গেছেন আপনাদের কোন কারো মাইন্ডে এটা আসে এমন কি তিনি আরেক হাদিসে বলেছেন যে আমার উন্মতের অধিকাংশ লোক বদ নজরের কারণে মারা যাবে বদ নজর হয়ে অসুখ হয়ে মারা যাবে এবং এই বদ পরে ফিজিক্যাল ইলনেস এর কারণ হয়ে যায় বদনজর থেকে ফিজিক্যাল ইলনেস সৃষ্টি হয়ে যায় তখন ফিজিক্যাল ট্রিটমেন্টও করতে হবে চিকিৎসা করতে হবে আর তার সঙ্গে যদি কোরআন হাদিসের এই রুকিয়া সর করা যায় তাহলে প্রচুর ফায়দা আছে কিন্তু আমাদের লোকের এগুলো জানে না আরেকটি বই নাম লেখেন এই যে মানুষের বিভিন্ন অসুখ বিসুখ হয় এগুলোর পিছনে বদনজর এবং জিনদের বদনজর এবং তাদের দুষ্টামি অনেক কাজ করে এইটার পিছনে আরেকটি বই পড়েন একদম অথেন্টিক কোরআন হাজির ভিত্তিক কথাবার্তা সেটার নাম হচ্ছে জিন এন্ড হিউম্যান আমাদের এখানে পাবেন জিন এন্ড হিউম্যান সিকনেস মানুষের শরীরে কোন জায়গা ছোট্ট একটা টিউমার থাকে একটু ঘা থাকে ইনফেকশন থাকে ওটাকে জিনেরা খোঁচায় খোঁচায় খোঁচায় খোঁচায় এক পর্যায়ে ক্যান্সারের দিকে নিয়ে যায় এগুলোর ব্যাপারে এই জিনিস ইনফরমেশন পাবে। আর এগুলো সবগুলোর জন্য এই যে ইসলামিক রুকিয়া করার যে আমুল আছে সেটা হল রুকিয়া কি জিনিস মেইনলি কোরআনের কিছু সুরা পড়া আর কিছু দোয়ার আমল করা কোরআনের সুরা মধ্যে আছে সুরাল ফাতে আরেক নাম কি সুরা শেফা এই বেটে কিভাবে সেবার কাজ করে এটা ঘটনা আপনারা জানেন যে এক সাহাবির এক জায়গায় যুদ্ধ করতে গেছিল বহুদূরে দূরে সেখান থেকে ওনারা ফেরত মোদিনে আসতেছেন এখনো বাকি আছে মদিনে অনেক আছে রাত্র হয়ে গেল ওনারা এক এলাকায় এক কবিরায় মধ্যে ঢুকলেন বললেন যে ভাই আমরা মুসাফির মানুষ আমাদেরকে একটা রাত্রে থাকার জায়গা দাও একটু খাবার টাবারের ব্যবস্থা করে দাও একটু তো শোয়ার জায়গা করে দাও কোনো জায়গায় তারা শোয়ার জাগা করতেও দিল না আর কোনো একটু খাবার ব্যবস্থা আজান দিয়ে তারা দেখলো এখন সকালে কিছু লোক দৌড়ে কয় ভাই তোমরা তো মুসাফির বিদেশি মানুষ ও কেমন আজান দিয়েছে নামাজ পড়ছে মনে হয় তোমরা কিছু স্পেশাল কিছু তোমাদের মধ্যে আছে মনে হয় আমাদের কবিরার যে গত রাতে তারই বিচ্ছে আমার মনে হয় তোমরা কিছু জানো কিছু হাতে বাইরেছে এখন স্বাভাবিক একজন আরেজনের ইয়ে তারা কেউ ডাক্তারও না কবিরারও না আর এমন কিছু ফুক জানে না যেটা ফু দিলে ভালো হয়ে যাবে এইগুলা কিছুই এখন শিখেন নাই তো মুখ সাহায্য করে কেউ কনফিডেন্ট না যে কিছু করতে পারবে একজন বলেছে আমি পারবো ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিন্তু শর্ত আছে যদি ভালো হয় আমারে এতগুলো সাগল দেওয়া লাগবে এতগুলো অনেকগুলো কথা বলছে এসে সুন্দর করে চূড়া পড়ছেন। হা পড়ছিল সূরা ফাতে পারো করে ফুঁ দিয়েছেন ফুটু দেওয়ার পরে এখন এই লোক বেহস লোক সুয়ার থেকে উঠে আমাদের বসে গেছে তো আমার কি হয়েছিল কতক্ষণ এখানে এতক্ষণ কথা ছিলাম একদম ভালো আল্লাহ তাদের খুশির কোনো সবাই আশ্চর্য আলহামদুলিল্লাহ তারা মোটায় ছাগল দিয়ে আরো বসে দিছে কতগুলা এখন দিয়ে উনি এগুলা নিয়ে রওনা করবেন সাথে সাহাবি যারা ছিলেন এই মেয়ে তুমি যে এগুলা নিবে যায়ে যাবে না তুমি সুরা ফাতে ফুঁ দিয়েছ আর বিনিময় নিচে তোমরা আমি আবার ফেরত দিয়ে যাবো কিন্তু এখন সাবুনা কারণ তারা আমাদেরকে রাত্রে মেহমানদারি কিছু করলো না এত কাটিছে তাদের মধ্যে নাই আর আল্লাহ আমাদের আল্লাহ তালা তাদেরকে ভালো করে দিয়েছেন সাবুন নিয়ে আসছে নিয়ে এসে মধ্যে আর রসুল্লাহ জিজ্ঞাসাবাদ করলেন তিনি ভালো হয়েছে আমার একটু কোন অসুবিধা নেই তারা নেওয়া আসলে তিনি মেহমানদারির হক নিছেন কারণ কোন জায়গায় যদি কোন মুসাফির এসে পড়ে তিন দিন পর্যন্ত বেচারাকে খাওয়ান মেহমানদারি করার তার রাইট আছে এনারা চাইছেও না তিন দিনও থাকতেনা একদিনে চলে তাও তারা দেয় কাক বিভিন্ন কারণে যাই আসি যাই হোক রসুল্লাহাম আলাউ করলেন এখন রসুল্লাহ সাল্লাস্লাম সাহুকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছি না সুরফ ফাতেহা করছি তখন রসুল্লাহাম জিজ্ঞাসা করলেন তাকে বললেন ও মা আদ্রা কাহ না রুকিয়া তোমার কে বলছিল কে শিখাইছিল কেমনে জানলা সুরফ ফাতেহার মধ্যে রুকিয়া করে পড়লি শেফা আছে তুমি কেমনে জানলা এটা জানিনা আমার মাইন্ডি আসলো আল্লাহ আমার দেখি না আল্লাহ আল্লাহ বলছেন যে এই কোরআনের মধ্যে আমি এমন জিনিস নাজিল করি যেটা শেফা আর রহমত আছে তা আমি চিন্তা করলাম সুরাফাতে এত একটা রহমত পারে শেফা আমি আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন তার মানে রসুল্লাহ সাল্লাম সাবিত করলেন যে এই সুরা ফাতে আর একটা দলিল হল যে রসুল পড়তেন নিজে শরীরের মধ্যে বন্ধ করতে পাবে। যখন শেষ বেলায় মৃত্যুর আগে যখন একদম দুর্বল হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়েছেন আর রুকিয়া করতে পারেন না মা আশাকে বললেন যে তুমি তোমার তিনবার করে পরে তোমার হাতে ফু দিয়ে আমার শরীরের উপরের অংশ করে দাও ফুদিয়েছেন এই বাচ্চাটার আপনারা বলেন যে উফরি লাগছে জিনে ডিস্টারবেন্স আছে তার গালের মধ্যে কিছু দাগ দেখলেন বললেন যে তোমরা তাকে কিছু রুকিয়া করে দাও এর জিনে তাকে ডিস্টার্ব করতেছে রুকিয়া পরে দিছে ভালো হয়ে গেছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যখন ওই যে আপনার আবুহাইরা হাদিস আছে না রসুল্লাহ সালামের সঙ্গে কথা হলো শয়তান কোন আয়াত কে বেশি ভয় পায় বেশি তাদের জন্য বার্নিং এর কারণ হয়ে যায় বেশি কষ্ট হয়ে যা কোন জিনিস পড়লে আয়াতুল কুরসি তারপরে রসুল্লাহ দোয়া পড়েছেন এগুলো হলো কোরআনের আয়াত দোয়া পড়েছেন এই যে উইদুকাবি কালিমাতে তা আরো দোয়া পড়েছেন আসাল আদিম আদিমা সাদ্দা করে পড়তে বলেছেন এইরকম সুন্দর সুন্দর দোয়া গুলো নিজের জন্য পড়া রোগীদের জন্য পড়া বাচ্চাদের জন্য প্রোটেকশন অন্যদের জন্য প্রোটেকশন নিজের জন্য আপনার অনেক ধারণা পরিষ্কার হয়ে যাবে আর ওই তাবিজ তুমার মন্ত্র ফুট মন্ত্র তাবিজ তুমার মন্ত্রফন্ত্র এইগুলোর দিকে যাবেন না খবর তার ওগুলোর মধ্যে সেরেক আছে মেজরিটি তাবিজের মধ্যে সেরেক আছে আর যদি কোন দোয়া হাদিস দেওয়া গেছে লেখে দিয়ে লটকায় রাখো আছে কোন হাদিস দোয়া লেখে লটকায় রাখো আছে কোন হাদিস সব হাদিসে কি বলছে পড়ো পড়ে ফুদ দাও তেলাবত করো নিজে আমি আমার জন্য তেলাওয়াত করতে পারি আমি আপনার জন্য তেলাওয়াত করতে পারি কারমা মা আয়সাকে বললেন আমাকে তেলাওয়াত করে দাও ফু দাও বাচ্চাদেরকে তিনি ফু দিলেন তাহলে একজন আরেকজনকে ফু দিতে পারে আবার নিজের জন্য পড়ে ফু দিতে পারে তাহলে এই পার্থক্যটা আমাদের দেশে নাই এই একটু ভালো করতে গিয়ে তার মধ্যে একটু মন্দ ঢুকাই দেয় এই হলো গোলমাল আমাদের দেশের অবস্থা মেজরিটি লোকজন ইল্লামা সাহা আল্লাহ ইল্লাম রহেমার রব্য টাইটেলটা কি জানি যা দুটো না বদনদর এরকম লাইনে বলতে কি একটা আছে এগুলোর উপরে ক্যাসেট কিনতে পাওয়া যায় বিস্তারিত আলোচনা আছে সেখানে আপনার পেয়ে যাবেন আজকে আর আমরা হাকার দিকে যেতে পারলাম না ইনশাল্লাহ আগামী সপ্তাহে ভয় পায় তো জলদি করে ইমাম সাহেবের কাছে তাদের জন্য আসে আর তাদের জন্য কি করবেন এই দোয়া পরে ফুঁ দিবেন তিন কুল পরে ফুঁ দিবেন আয়াত করে ফু দিবেন তারপরে আয়াত রুকিয়ার একটা লিস্ট আছে একটা লিস্ট আছে সারা কোরআন থেকে একসঙ্গে নিজে তেলাবাদ কত কত টায়ার্ড হয়ে গেলে তেলাবাদ পাশে রেখে ঘুমাবেন অল্প আওয়াজ দিয়ে বাচ্চাদের কানে কাছে রেখে দিবেন যেগুলো ডিস্টার্ব বেশি হয় আল্লাহ তালা অনেক হেফাজত করবেন এরকম ভাবে অনেকগুলো সুরার স্পেশাল ইফেক্ট আছে সুরা রাসিন পরে দিলে অনেক প্রোটেকশন হবে বাসাই করা আয়াতগুলো পড়লে অনেক প্রোটেকশন হয় সুরা বাঁকারা যদি দুইবার পড়া যায় সপ্তাহে অনেক প্রোটেকশন হয় এগুলো সব ওই কিতাবের মধ্যে আপনারা পাবেন তাহলে এখন থেকে আপনারা বাচ্চা কাচার এই বদনজর এগুলো থেকে বাঁচার জন্য এইভাবে রেগুলার প্রোটেকশন করবেন বাইরে আনার সময় এই এগুলো পরে ফুঁদিয়ে বাইরে নিয়ে আসবেন কমপক্ষে দুয়াটা ফু দিবেন আল্লাহ তালা অনেক হেফাজত করবেন الحمد لله كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا, إلا واتوب اليك الحمد لله رب العالمين وعاقبته للمتقين والصلاه والسلام على شفيع اميه وسيد المرسلين وعلى اله وصحبه اجمعين اللهم اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وفي عذاب النار الله عليك توكلنا عليك وان اليه المصير حسن الله ونعم الوكيل من يعن ولا علم نصير فالله خير حافظ وهو ارحم الراحمين اللهم انك عفو كريم أن تحب العفو فاعف عنا اللهم اتهفصنا تطب اهوا زكها انت خير زكاء انت وليها ومولاها وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه المعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته